রহামদুলিল্লা সালাম আল্লাহ রাসুলিল্লা কত পর্বে আমরা অনেক রকমের অনেক ধরনের যুক্তি দেখলাম আল্লাহ যে আসেন সেটা যারা চিন্তা করবে আল্লাহকে নিয়ে অথবা আমরা কোথা থেকে আসছি আমরা কোথায় যাচ্ছি কিভাবে এই মহাবিশ্ব চলতেছে বা উৎপত্তি কীভাবে এইসব নিয়ে যারা চিন্তা করবে তারা ইভেনচুয়ালি অনেক অনেক আল্লাহর আল্লাহর অস্তিত্বের স্বপক্ষে অনেক দলিল নিদর্শন অথবা প্রমাণ যদিও আমি বলছি আগে যে আল্লাহকে সরাসরি প্রমাণ করার ব্যাপার না আল্লাহ সরাসরি বলতে দুই যোগ দুই চার তা না বরং ইনফুরেন্সিয়াল বলছি আমি ইনফ্লুরেন্সিয়াল বলতে বোঝাচ্ছি যে একটা জিনিস দেখে একটা জিনিস বোঝা যায় যেভাবে একটা উদাহরণ হচ্ছে যে আমরা ব্ল্যাক হোল বলে একটা জিনিস আছে মহাবিশ্বে খুবই সিগনিফিক্যান্ট ফিজিক্সের অথবা অ্যাস্ট্রোফিজিক্সের খুব সিগনিফিকেন্ট ব্যাপারগুলোর পেছনে ব্ল্যাক হোলের একটা রোল আছে বিশাল রোল আছে এবং ব্ল্যাকহোল হচ্ছে অত্যন্ত ভারী মানে মানে অত্যন্ত ঘন ঘনবস্তুর সমষ্টিতে হোল তৈরি হয় ঘন বলতে ভারী এর ভর এত বেশি যে তার গায়ে আলো পড়ে কোনো আলো ফিরে আসেন না সব শোষিত হয়ে যায় এবং আপনারা হয়তো জানেন যে আমাদের যে গ্যালাক্সি তার মাঝখানে যখন ওই ছবি দেখেন তখন দেখবেন যে মাঝখানে একটা জায়গাকে হলো মনে হয় ফাঁকা ফাঁপা মনে হয় কিছু নাই মনে হয় তো সেখানে একটা জায়েন্ট ব্ল্যাকহোল আছে বলে অঙ্ক দ্বারা বা হিসাবে প্রমাণিত হয় কিন্তু এটাকে একটু দেখেনি কোনো দিন কিন্তু হিসাব নিকাশে বোঝা যায় যে এখানে খুবই ঘন এবং ভারী একটা ইয়ে আছে সেন্টার আছে যেটাকে তারা মনে করতেছেন যে একটা জায়েন্ট ব্ল্যাক একদিন বা দুই দিনে একটা করে তারা খেয়ে মানে তারাটা তার ভিতরে যায় এবং হারিয়ে যায় এত এত আকর্ষণ শক্তি যে তারাটা কলাপস করে তার ভিতরে শেষ হয়ে যায় ওনারা মানে সায়েন্টিস্ট যারা তারা আপনার আমাদেরকে বোঝাইতে গিয়ে মানে লেমেন ল্যাঙ্গুয়েজে বোঝাইতে গিয়ে বলেন যে খেয়ে ফেলতেছে একটা করে তারা খেয়ে ফেলতেছে প্রতি দুই দিন বা একদিনে যাই হোক তো আমি বলতেছি যে এটা এটা আমরা দেখি না আমরা কখন দেখি নাই কিন্তু আমরা ইনফ্লুয়েন্সিয়ালি জানি যে এখানে তার অস্তিত্ব আছে একইভাবে আমাদের জীবনে সবচেয়ে সবচেয়ে যেটা প্রয়োজনীয় বস্তু দুইটার একটা হচ্ছে বাতাস এই বাতাসের ভিতরে আমরা রীতিমতো ডুবে আসি এবং এই বাতাসে ভর আছে মানে ওয়েট আছে ওজন আছে ভর আছে এবং তার জায়গা দখল করে কিন্তু আমরা সেটা দেখি না তো সেইং ইজ বিলিভিং বলে একটা কথা অনেক সময় বলে ইরা কথায় কথায় বলে এথিসরা বা অন্যরা বলে মেটেরিয়ালিস্ট যারা তারা বলে কিন্তু আসলে অনেক ইম্পর্টেন্ট জিনিস এই ব্ল্যাক হোল দিয়ে শুরু করলাম আমি বাতাস বললাম এরকম আপনার ধরেন ইলেকট্রিসিটি এসব জিনিস আমরা দেখি না ইলেকট্রিসিটি ধরেন এখন আমি বসে যেখানে কথাগুলো বলতেছি এই ঘরটা যদি হঠাৎ অন্ধকার হয়ে যায় তাহলে আমরা লেমেন্স ল্যাঙ্গুয়েজে বলি যে কারেন্ট চলে গেছে আবার যখন ফ্যানটা চলতে শুরু করলো আলো আসলো তখন আমরা বলি যে কারেন্ট আসছে আমরা কিন্তু যাইতে বা আসতে দেখি না অথচ এটার অথচ এটার অস্তিত্ব কিন্তু ভ্যারি মাছ রিয়েল তো এইভাবে আমরা দেখ না দেখলেই যে একটা জিনিস নাই এরকম কোনোই না আমাদের মনটা খোলা থাকলে আমরা যদি সত্যি জানতে চাই যে আল্লাহ আসেন কি নাই বা আল্লাহ আল্লাহর মাহাত্ম জানতে চাই আল্লাহর নিদর্শন জানতে চাই আয়াতগুলো জানতে চাই যেগুলো আল্লাহ বলছেন আয়াত নিদর্শন সাইন্স বা বলেন তাহলে আমাদের মন খোলা রাখলে আসলে সেই সেই আমাদের চিন্তাতে আমাদের চেতনায় বা আমাদের যুক্তিতে আমরা কিন্তু ঠিকই বুঝবো যে আল্লাহ আসেন কিন্তু এটা দুই প্লাস দুই সমান চার এভাবে প্রমাণ করার না আগে আমরা বলছি যে ইমানের যত কয়টা আর্টিকেল আছে এইগুলো কোনটাই আপনি ওইভাবে প্রমাণ করতে পারবেন আপনি কি আপনাকে বিকল্প কিছু এসে বুঝে নিতে হবে যে আল্লাহ আছেন তো আসলে আল্লাহ আসেন এই ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য এত সায়েন্স বা অঙ্ক বা যা কালকে বললাম আজকেও যা বললাম এগুলোর প্রয়োজন নেই খুব সিম্পল লজিক কারণ আল্লাহ চোদ্দোশো বছর আগে যখন ডেজার্ট বেদুইনদের জন্য এই দিন বা কোরআন কোরআনকে তাদের সামনে যেহেতু নাজিল করছেন আল্লাহ সুতরাং এত অঙ্ক বা এত সায়েন্স জানার দরকার নেই আল্লাহকে চিনতে বুঝতে বা জানতে বা মানতে অথবা কনভিনসড হতে যে আল্লাহ আছেন এত কিছু দরকার নাই একটা গল্প আছে যেটা একজন স্কলারের মুখে শোনা যে অ্যারাব অ্যারাবদের মানে মেষচারা এরকম দুজন মেষ চালক ডেজার্টে মেষ নিয়ে গেছে মানে ছাগল ছাগল বা ভেড়া নিয়ে গেছে তো ছোটজন বড়জনকে বলতেছে যে আল্লাহ যে আসে আমরা কীভাবে বুঝবো আমরা তো আল্লাহকে না খুব সিম্পল একটা প্রশ্ন মানে ইনোসেন্ট প্রশ্ন সো বড়োজন তাকে একটা ছোট্ট সিখ ছিল হাতে ওটা দিয়ে জাস্ট আলতো করে আঘাত করে বলতেছে যে এই যে এখানে ক্যামেল ক্যামেলডাং মানে উটের গোবর আছে দেখা যাচ্ছে এটা দেখে কি আমরা বুঝি না যে এখানে একটা উট চলে গেছে সিম্পল লজিক আমাকে কি উঠটা দেখতে হবে টু নো দ্যাট এটা ক্যামেলডাং বা এখানে দিয়ে একটা উঠ গেছে আমি এখানে এটি দেখি বুঝতেছি যে এখানে একটা উঠ গেছে এরকম লজিক দিয়ে কিন্তু আল্লাহ আসলে মানে এরকম লজিক দিয়েই আল্লাহকে চেনা যায় বোঝা যায় বা মানা যায় অথবা কনভিনসড হওয়া যায় যে একজন সৃষ্টিকর্তা আসেন এটির জন্য খুব বড় খুব থিওরির দরকার নাই ফিজিক্সের দরকার নাই কোয়ান্টাম মেকানিক্সের দরকার নেই কিন্তু আমরা অনেক সময় আমাদের চিত্তটাকে সত্যের জন্য উন্মুক্ত রাখতে পারি না আমরা এখানে বাধা পড়ে যাই বা একটা ভিসেস সাইকেলে জড়ায় পড়ি আর আমরা ওই বের হয়ে আসতে পারি না অনেক অ্যাগনস্টিক অনেক অ্যাগনস্টিক বা এইথিস্ট বা যারা কমিউনিস্ট বা ওই ধরনের যারা আছেন যারা আছেন যারা মনে করেন যে রিয়েলিটি যা হাত দিয়ে ধরতে পারে সেটাই রিয়েল তার বাইরে কিছু রিয়েল না ইন্টারেস্টিংলি ল্যাটিন ভাষায় রিয়েল শব্দটা যেখান থেকে আসে ওই ল্যাটিন শব্দটা হচ্ছে রেস এবং ওইটার অর্থ হচ্ছে নাকি জিনিস এইজন্য জন্য ওয়ার্ল্ড বা মেটেরিয়ালিস্ট ওয়ার্ল্ড জিনিসের পেছনে দৌড়ায় মানে সলিড টেনজিবল। বা কংক্রিট জিনিসের পিছনে দৌড়ায় এবং তাদের কাছে রিয়েলিটিটা হচ্ছে যেটা হাত দিয়ে ধরতে পারে অনুভব করতে পারে অথচ আমাদের কাছে কিন্তু রিলেটিটা তা না আমাদের কাছে সবচেয়ে বড়ো রিয়ে হচ্ছেন আল্লাহ আল্লাহর একটা নাম আমি আগেও বলছি আপনাদের আলহাক আলহাক মানে আল্লাহকে আমরা দেখি না কিন্তু আমরা আমরা বুঝি আল্লাহ যেভাবে আমাদেরকে বোঝাইছেন যে যুক্তি যে প্রমাণ আল্লাহ উপস্থাপন করছেন তার ভিত্তিতে আমরা বুঝি যে আল্লা অ্যাবসোলিউট রিয়েলিটি আর আমরা সবাই হচ্ছে রিলেটিভ রিয়েলিটি আমরা আজকে আসি কালকে নাই এই পৃথিবী আজকে আছে কালকে থাকবে না এই মহাবিশ্ব আজকে আছে কালকে থাকবে না এভরিথিং এলস হচ্ছে রিলেটিভ রিয়েলিটি আর আল্লাহ হচ্ছেন অ্যাবসোলিউট রিয়েলিটি এটা আমরা বুঝবো এবং অনুধাবন করার চেষ্টা করব। তো যাই হোক আমি যেটা বলতেছিলাম যে খুব সিম্পল লজিক দিয়েই আপনারা নিজের মনটাকে কমফোর্ট করতে পারেন যে আল্লাহ আসেন আর উদাহরণ দেন যেমন আপনি যদি একটা আইল্যান্ডে যান একটা একটা দ্বীপে গেছেন এখানে কেউ নাই কোনো মানুষ নাই আপনি দেখলেন যে একটা কোন প্রাণী নাই কোথাও কেউ নাই কিন্তু আপনি দেখলেন যে একটা সুন্দর ঘর সাজানো গোছানো একটা ঘর আছে এই ঘরটা দেখে আপনার কি মনে হবে ঘরটা কি এই বনের জঙ্গলের কাঠ কেটে পেরেক মেরে নিজেকে নিজে বানায় ফেলছে নাকি কখনো কেউ এই ঘরটা বানাইছেন ইয়ারেন লাইজ দ্য আনসার যে সৃষ্টির দিকে তাকাইতে কেন আল্লাহ বারবার বলছেন রাত রাত এবং দিন বা এই মহাবিশ্বের সৃষ্টির দিকে বা তারা অনেক অনেক কোরআনের অনেক আয়তের আকাশের দিকে তারার দিকে বা সূর্যের দিকে মানে প্রকৃতি যেটা নেচার যেটা বলি তার যে জিনিসগুলো তার যে সমন্বয় তার যে বিন্যাস তার যে কনসার্টেড কনসার্টেড ফাংশনিং যেটাকে বলি আমরা মানে সমন্বিত ফাংশান মানে একটাই এটি মানে একটার উপর একটা ডিপেন্ডেন্ট এবং একটার থেকে একটা নর্বর হয় না মানে কোনো ইস্যার কোনো চেঞ্জ হয় না হইলে কিন্তু আর সমস্যাটা কলাপস করতে পারছুই কাজ করতো না এরকম একটা ব্যাপার সো এইদিকে আল্লাহ তাকে এই জন্যই বলছেন যে রাও যদি তাকে দেখে এবং চিন্তা করে তাহলে তারা কনভিন্স হবে যে সব কিছুর একজন সৃষ্টিকর্তা আছেন এবং সব কিছুর পেছনে একটা ডিজাইন কাজ করতেছে একটা পারপাস কাজ করতেছে একটা উদ্দেশ্য কাজ করতেছে ইত্যাদি ইত্যাদি একবার যখন আপনি এটাতে কনভিন্স হবেন যে আল্লাহ আছেন যদি না হয়ে থাকেন বাইদিস টাইম আর কি সেটা বলতেছে বা কেউ যদি না হয়ে থাকেন তখন নেক্সট আমরা কি করে মুসলমান হয়ে কী বলে অরশদাল ইলাহ্লাহ ওয়ারশাদ মুহাম্মদান ওয়ারশাদ মুহাম্মদান আব্দ রাসুলু তো ওয়ারশান্না মুহম্মদান আব্দুহুয়া রাসুলু এবং আমরা সাক্ষী যে প্রথম সাক্ষীতা হচ্ছে যে আরশওয়াল্লাহ ইলাহ্লাহ আল্লাহ ছাড়া এ যোগ্য কোনো সত্যিকার ইলা নাই এইটা সাক্ষী দিই আমরা এই যে শাহদা তাইন বলি আমরা বা শাহাদা তানি বলি দুটাই ঠিক আছে তো দুইটা শাদা এখানে দুইটা সাক্ষ্য প্রথম সাক্ষ্য হচ্ছে যে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য করে সত্যিকার ইলা নাই আর সেকেন্ড পার্টটা হচ্ছে মোহাম্মদ সাল্লা সাল্লাম তার তো রসুল এবং বান্দা এর একটা কি ছাড়া কিন্তু আমরা মুসলিম হতে পারবো না মানে দুইটাই লাগবে এবং দুইটাই একেবারে সন্দেহাতের ভাবে আমরা কনভেন্স হইতে হবে যে দুইটাই ঠিক তো প্রথমটা নিয়ে তো আমরা কথা বললাম আল্লাহ নিয়ে যদিও লাইলাহিল্লাল নিয়ে বলিনি এইভাবে কিন্তু আল্লাহর অস্তিত্ব নিয়ে বললাম প্রাথমিকভাবে সেখান থেকেই আমরা আল্লাহকে চেনা জানা বা আল্লাহ নিজের সম্বন্ধে যা বলছেন এগুলো নিয়ে ইশাল্লাহ পরে আলাপ আলাপ করবো একবার যখন আমি কনভেন্স হলাম যে আল্লাহ আছেন নিশ্চিতই আল্লাহ আসেন এবং আল্লাহ এক সেটাও নানা কারণ নানাভাবে আমি বলছি তারপর আর বলবো পরে ভবিষ্যতে তখন আমাদের নেক্সট ইটা হবে যা পড়ে আমরা মুসলমান হব বা যা সাক্ষী দিয়ে আমরা মুসলমান হব যা কনভিনসড যাতে যে ব্যাপারটাতে কনভিনসড হইলে আমরা মুসলমান হব সেই ব্যাপারটার সেকেন্ড পার্টটা হচ্ছে যে মোহাম্মদ সাল্লাহ স্লাম আল্লাহ রসুল অথবা এটার বিকল্প প্রোপোজিশন আমি গতদিন বলতেছিলাম যে কোরআন আল্লাহর কাছ থেকে আসছে মোহাম্মদ সাল্লাসলাম যদি আল্লাহর রসুল এবং বান্দাহন তাহলে উনি বলছেন যে কোরআন আল্লাহর কাছ থেকে আসছে সুতরাং এটাই সত্যি অর্থাৎ কোরআন আল্লাহ কাছ থেকে যদি এসে থাকে তাহলে কোরআন বলতে শ্রীনি রসুল তাহলে এটাও সত্যি মানে এই এই দুইভাবে আমরা পুজো করতে পারি তো মানে সহজ যেটা সহজ যেটা ধরেন কোরআন পড়তে অনেক সময় লাগতে পারে বা কোরআনের এইগুলো যেভাবে বললাম যে এটা নিয়ে গবেষণা করতে বাই করতে হয়তো বেশ কিছু সময় লাগতে পারে বা বেশ কিছু সময় যাইতে পারে ওটাতে বাট রসুল সালসামের জীবনী বা তার সম্বন্ধে যত অথেন্টিক সোর্স থেকে যত ইয়ে আসছে এমনকি কাফেররা যেগুলো বলে বা মুশিকরা যেগুলো বা ওয়েস্টার্নাররা যেগুলা বলে তাদেরও বর্ণনা যা আসছে সেখান থেকেও যে আপনি কতগুলো সিম্পল জিনিস দেখেন তাহলে আপনি কিন্তু বুঝবেন যে আল্লাহ রসুল সত্যিকার রসুল আমি আমরা অল্প কিছু জিনিস তুলে ধরি প্রথমত যে আল্লাহ রসুল সাল্লামের পূর্ব জীবনটা যেটা যেটা কাফের মুরশিকরা যা বলছে বা যা সাক্ষ্য দেয় বা যা এনরোস করে সেটিতে আমরা কী জানি যে উনি খুব ক্রাসপার একজন মানুষ ছিলেন উনি কখনো মিথ্যা কথা বলেন নাই উনি কখনো আমানুষের খেয়াল করেন নাই কাউকে প্রতারণা করেন নাই কারোর সাথে দুর্ব্যবহার করেন নাই তৎকালীন আরব সমাজে যেসব বাইসেস ছিল পাপ ছিল মদ বলেন মে মানুষ বলেন বা ইত্যাদি যে জিনিস ছিল এগুলোতে ওনার কোনো ইনভলভমেন্ট ছিল না অ্যান্ড সো অন আপনারা হয়তো দেখবেন যে হয়তো হয়তো পড়ে থাকবেন যে আল্লা রাসুল্লাম যখন প্রথম ওয়াহির পরে ভয় পেয়ে এসে খাদিজা রাজিয়াল আনহাকে বললেন যে আমার ভয় করতেছে বা আমাকে ই করো মানে জড়াই ধরো এই দিয়ে যে কম্বল দিয়ে বা এরকম একটা ই দিয়ে আর কি মানে কাঁথা কম্বল জাতীয় জিনিস যেটা বলে সেই সব দিয়ে পেঁচাই দিতে বললেন এবং রাসুম একসময় সন্দেহ করছেন যে হয়তো তাকে তিনি পজেসড হয়েছেন বা কোনো জিন বা কোনো ভয়ঙ্কর কিছুর কবলে পড়ছেন কিনা এটা ওনার একটা খুঁজ মানে একটু হইলে তার সন্দেহ হয়েছে বা ভয় হয়েছে তার তখন খাদিজা রাজ রাজনা কী বলছেন যে আপনার সাথে আল্লাহ কোনো খারাপ কিছু হইতে দিতে পারেন না কারণ আপনি এবিসিডিই বলে বলছেন যে আপনি ওয়েলফেয়ার মানে কি বলে পথিকদের মুসাফিরদেরকে ভালো ট্রিট করেন আপনি আপনার ফেলো হিউম্যান বিংসকে ভালো ট্রিট করেন আপনি দানশীল আপনি আপনি মানে ওনার প্লাস পয়েন্টগুলো সব বলছেন অর্থাৎ এইরকম একটা মানুষের উপর খারাপ কিছু হতে পারে না এটা ওয়াইফ বলতেছেন কিন্তু যিনি সবচেয়ে কাছি থেকে দেখেন ওনাকে সো এটা হচ্ছে যে নব্বত পূর্ব রাসুল সাল্লামের লাইফটা কেমন ছিল সেটা একটা ভাববার বিষয় যে এই মানুষটা সাধারণত ৪০ বছর বয়সের দিকে কি হয় আমরা একটু শান্তিপ্রিয় হই আমরা ঝামেলে চাই না বা আমরা সুখে শান্তিতে কালাতে পাত করতে চাই অ্যান্ড হিয়ার এভরিথিং তার কোনো দরকার ছিল না চল্লিশ বছর বয়সের দিকে একটা মানুষ শখ করে কেন এই ট্রাবলটা নেবে ধরেন আর্গুমেন্ট শেখ ফর আর্গুমেন্ট মনে করি যে নবী নজবিল্লা কিন্তু তাহলে ৪০ চল্লিশ বয়স পর্যন্ত যতদিন কাছে সেই সময়টাই ছিল আর্ন করার সময় বা কী বলবো মানে সম্পত্তি প্রতিপত্তি ইত্যাদির জন্য মানে অ্যাম্বিশাস হওয়ার সময় সেই সময়টা উনি মোটেই অ্যাম্বিশিয়াস ছিলেন আপনি দেখেন তার লাইফ পরে দেখেন কিন্তু তাহলে চল্লিশ বছর বয়সে এ মানে কী বলবে সি অফ ট্রাভেলস যদি বলি মানে এক সমুদ্র ঝামেলা কেন উনি ঘাড়ায় নেবেন মাথায় নেবেন এখান থেকে আপনি শুরু করতে পারেন মানে আল্লাহ রুসুল সাল্লাম চিন্তা করতে যে চিন্তা করার ব্যাপারটা যে কোনটা লাইকলি বা কী লাইকলি আর কি তারপরে দেখেন যে প্রথম যে ওয়াহিটা আসলো তারপরে কিন্তু অনেক দিন ওয়াহি বন্ধ ছিল অনেকদিন ওয়াহি আসে এখন যারা আপনার অনেক তাকে কি বলতো যখন উনি ইসলাম পেস করতে শুরু করলেন তখন কাফের মুশ্রিকরা তাকে কী বলতো কেউ বলতো অনেক কবি কেবল তো উনি পাগল হয়ে গেছে কেউ বলতো উনি পজেস্ট কেউ বলতো উনি জাদুঘর বা জাদু জাদুর প্রভাব আছে তার উপর ইত্যাদি তো কবিটাই আমরা ধরি যে ধরেন প্রথম পাঁচটা নাজিল হলো সুরা আলাক এর তারপরে কিন্তু অনেকদিন বাহি বন্ধ ছিল এ এমনকি রাসুল আসলামের মানে মনে এসে যে তার জীবনটা তিনি আর রাখতে চান না আল্লাহ বলে তাকে ভুলে গেছে তার কি হয়েছে বা ইত্যাদি উনি খুব খুব টেন্স থাকতেন যে তার কাছে আর আর কিছু আর কোনো বাণী আসতেছে না ধরেন যদি উনি কবি হইতেন তাহলে কি পাঁচ লাইন লেখে একজন কবি ছয় মাস বা দুই বছর ওয়েট করে থাকবে যে আর পাঁচ লাইন মানে ঈশ্বর আলাকে উনিশটা আয়াত আছে তো প্রথম পাশের পরে চোদ্দোটা আয়াত কিন্তু পরে আসছে অনেক তো একজন কবি যদি হইত সে মানে উনি যদি একজন কবি হইতেন তাহলে উনি ওই পাঁচ লাইন লেখার পরে আর ছয় মাস বা মতান্তর দুই বছর ওয়েট করে থাকতেন বাকি চোদ্দো লাইন লেখার জন্য না উনি সেটাকে সুন্দর শেপ দিতে বাই করতে চেষ্টা করতেন এ যত যত তাড়াতাড়ি সম্ভব এটি যেমন একটা লজিক আমি বললাম যে আপনি আপনার চিন্তার করান যে ও উনি কি তাহলে নিজে লিখছেন করান মানে যে ওই দুটা কথা আর কি কোরআন আল্লাহর কাছ থেকে আসে এবং উনি প্রকৃত রয়েছেন তো আমরা ইনশাল্লাহ আগামী দিন অনওয়ার্ড এখান থেকে অনওয়ার্ড আবার হওয়ার কথা বলবো একটু একটু করে বলেই যাতে অ্যাসিমিলেশনের সুবিধা হয় হজম করতে সুবিধা হয় আর কথাগুলো মনে থাকে বা সিম্পল হয় কথাগুলো এই জন্য অল্প অল্প করেই আমরা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলি বরক